ংসুর কুমালিমি সুদূর কৌমিমিনুম বু বুল্ল হুয়াল ময় উল্ল হু আলি মুন হাকিম তাদেরকে আল্লাহ রব আলিন শাস্তি দিবেন তোমাদের হাতে ওয়ুখ জিহিম উদেরকে লাঞ্চিত করবেন ওয়ং সুর আলাইহিম এবং তোমাদেরকে তাদের উপর সাহায্য করবেন আর মুমেন জাতির বক্ষ কে প্রশান্ত করবেন আল্লাপাক যার প্রতি ইচ্ছা দৃষ্টি দান করেন ও আলিমুল হাকিম আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় আলিম সর্বজ্ঞ হাকিম প্রজ্ঞাময় ইয়তুবুল্লাহুর অর্থ একটি করা হয়েছে জাল্লাপাক দৃষ্টি দেন অথবা আল্লাহ তো বা কবুল করেনি দুর্থই কোম তাদের বিরুদ্ধে যুদ্ধ করো কাদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে যারা ইসলামের দাওয়াত কবুল করে নাই ইসলামের দাওয়াত কবুল না করা এমন একটা অপরাধ যে অপরাধের কারণে শাস্তি অবদারিত হয়ে যায় কি হয়ে যায় শাস্তি অবদারিত হয়ে যায় ইসলামের দাওয়াতের পরিমাপ হলো শুধু কাফেরদের কাছে ইসলামের সংবাদ পৌঁছে যাওয়া রসদ আলিয়াসাল্লাম বলেছেন জবাব দিয়া তাদের অন্তর কে প্রশান্ত করা এইগুলো দায়িত্ব না একা মধ্যে আল্লাপ পরিষ্কার বলেন যে রসুল প্রেরণ করে দিবেন রসুল তাদেরকে আল্লাহাকের পাকের বিধানগুলি কি করবে শুনিয়ে দিবে আল্লাহাক ধ্বংসকারী না যতক্ষণ পর্যন্ত সেই জনপদের মূল ভূখণ্ডে রসুল প্রেরণ না করেন তো মূল ভূখণ্ডে যদি রসুল প্রেরণ করা হয়ে যায় তাইলে ওই ভূখণ্ডের সবার কাছে সংবাদ কি হয়ে যায় পৌঁছে যায় ওই সবার উপর তখন दावत कबुल ना कर कारण शांति वास्तवय समय शास्ती वास्तवय अवस्था हो जाए शस्तुक्त হয়ে যায় তাহলে কাফেরদের উপর শাস্তি বাস্তবায়নের সময় হয় কখন যখন তারা সংবাদ পেয়েছে ইসলামের আল্লাহ থেকে বিধান এসেছে সংবাদ কি এরপরে এটাকে না গ্রহণ গ্রহণ এই করার দ্বারা তারা কিসের উপযুক্ত হয়ে গেল শাস্তির উপযুক্ত হয়ে গেল শুধু সংবাদ তো বসলেই হবে লম্বা চোরা বক্তৃতা বসতে হবে না সাহবা রামকে রসাম প্রেরণ করেছেন বা সাহবা রাম বিভিন্ন যুদ্ধের মাঠে কাফের দিয়ে দিয়েছেন কি কথা বলে যে তোমরা মুসলমান হয়ে যাও রসুল গাফের দাওয়াত দিয়েছেন যে তুমি তোমরা হয়ে যাও মুসলমান হয়ে যাও আর মুসলমান যদি না হও তাহলে জিজিয়া দাও তাহলে কি দাও জিজিয়া দাও মুসলমানদের শাসন মেনে মুসলমানদের অধীন হয়ে তোমরা লাঞ্চনার সাথে জিজিয়া কি করো দেও এই হলো দাওয়াত এই এরপরে এই জিজিয়া দিতে যদি তারা প্রস্তুত না হয় তাহলে তাদের উপর কি চলে আসবে আজাব চলে আসবে আজাবটা কিভাবে আসবে আজাবটা আসবে হলো তাদের সাথে তোমরা যুদ্ধ করো আল্লাহ তালা তাদেরকে কি দিবেন আজাব দিবেন এই যে তাদের কাছে সংবাদ পৌঁছে গেলো ইসলামের ইসলামের আহ্বান পৌঁছে গেল যে মুসলমান হয়ে যাও এই আহ্বান পৌঁছে যাওয়ার পরে এরপরে তাদের কর্তব্য হলো আহ্বান গ্রহণ করা যদি গ্রহণ তাহলে তারা কিসের উপযুক্ত হয়ে গেছে শাস্তির আজাবের উপযুক্ত আল্লাহর আজাবের উপযুক্ত কি তারা হয়ে পড়েছে এখন এই আল্লাহর আজাবটা তাদের উপর বাস্তবায়ন করবে কে তাও রাতের বিধান অবতীর্ণ হওয়ার আগ পর্যন্ত এই আজাব বাস্তবায়নের ব্যবস্থা ছিল যে আসমানি আজাব দিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হইত নোহাল ইসলামের পানি দিয়ে লত আলা বস্তি উল্টে আল ইসলামের কৌমকে ভূমিকম্প দিয়ে ফেরাউনের কৌমরে বিভিন্ন আল্লাহ আসমানি আজাদ দিয়ে কি করছেন ধ্বংস করে দিয়েছে তাওরাত এর বিধান পরিপূর্ণ হওয়ার পরে বিশেষত কোরআনের বিধানে এই শাস্তি কাফেরদের উপর বাস্তবায়নের দায়িত্ব হলো কাদের এই মানুষদের উপর আল্লাহ তালার বন্ধুদের উপর আল্লাহ আল্লাহর সেই কাজ দায়িত্ব দিচ্ছেন কাদেরকে এই উন্মতের এই লোকদেরকে এই শাস্তিটা বাস্তবায়ন করবে কারা এই উম্মতের লোকেরা উম্মতে মহাম্মদী এদের বলেছেন আল্লাহ রবুল আলমিন যে তাদেরকে তোমরা কি কর কিলু তাদের সাথে তোমরা যুদ্ধ কর ইয়াজ দি বহুমূল্য হুবি এই কুম তোমাদের হাতে আল্লাহ ওদেরকে শাস্তি দিবেন। পেলে এখন কাফেরদের উপর শাস্তি বাস্তবায়নের ব্যবস্থা কি মুসলমানদের হাত কি করবে তারা প্রসারিত করবে এইভাবে হবে কাফেরদের উপর শাস্তি বাস্তবায়ন এখন যদি আল্লাহ সৈনিকরা এই হাত প্রসারিত না করে কাফেররা হলো আল্লাহ রব আলমিনের রাষ্ট্রের বিদ্রোহী সদস্য বিদ্রোহীদের ব্যাপারে রাষ্ট্রের নির্দেশ হইল রাষ্ট্রের সৈনিকদের প্রতি যে এদের বিরুদ্ধে কি করো যুদ্ধ করো এদেরকে পরাভূত করো এদেরকে শক্তি দিয়ে দমাও এদেশ এখন যদি সৈনিকরা এই বিদ্রোহীদের সাথে যুদ্ধে না যায় এরা যদি হাত গোটায় বসে থাকে তাহলে সে দেশের সৈনিক হওয়ার উপযোগা রয়েছে সে সৈনিক থাকবে না তার তারা বাদ করে দেওয়া হবে আর সেনাবাহিনীর মধ্যে শুধু বাদ করে দেওয়া হয় না সেনাবাহিনী নেতা যদি কমান্ড না মানে তাহলে তার প্রতি কি আসে শাস্তিও তেমনই আসে কোর্ট মার্শাল হয়ে যায় কি হয়ে যায় কোর্ট মার্শাল কোর্ট মার্শাল তার মানে ফাঁসি তার হত্যা এটা হয়ে যায় কখনো সেনাবাহিনীর লঙ্ঘনের শাস্তিটাও কি বড় তো উম্মতে মোহাম্মদ তাদের উপর দায়িত্ব হলো এই বিদ্রোহী সদস্য যারা কাফের যারা আছে যারা ইসলাম পাকের পক্ষ থেকে দুনিয়ার মধ্যে আসছে এটা জানে এরপর এটা কি করে নাই গ্রহণ করে নাই এদের বিরুদ্ধে যুদ্ধ করা এদের বিরুদ্ধে অস্ত্র পরিচালনা করা এখন পরিচালনা করলে তাদের জন্য আর যদি এই সৈনিকরা আল্লাহ পাকের এই নির্দেশ না মানে তাহলে এই দুনিয়ার মধ্যে ব্যাপক শাস্তি আসবে এই শাস্তিতে কেউ পড়বে এই মুসলমানও করবে। যে নামে মুসলমান কিন্তু আল্লাহ পাকে হুকুম কি করে নাই পালন করে নাই সেও কি সে ভিতরে পড়বে শাস্তির ভিতরে পড়বে এই দুজন আজাবের ভিতরে পড়বে তখন এই জন্য আজাব আসবে কিন্তু আর কোন কি থাকবে না সুশৃঙ্খলা থাকবে না সব অরাজকতা সৃষ্টি হয়ে যাবে সর্বত্র তো এখানে আল্লাহবুল্লা আলমিন বলেছেন ওদেরকে শাস্তি দিবে আল্লাহ তালা তোমাদের হাতে তো অনেক সময় এমন হতে পারে যে যাদেরকে শাস্তি প্রয়োগের জন্য নির্দেশ দেওয়া হয়েছে শাস্তি বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে তাদের কাছে শত্রুদের সমপর্যায়ের কিনাই অস্ত্র শস্ত্র সরঞ্জামাদী নেই আর এটাই হয়ে আসছে সর্বযুগেই দেখা গেছে যে মুসলমানদের বাহ্যিক শক্তিটা কাফেরদের বাহ্যিক শক্তির তুলনায় কি ছিল শক্তির তুলনায় কি ছিল কম ছিল সব যুগেই রসসুল ইসলামের সময় তো বটেই সাহাবাই একামের যুগেও দেখা গেছে যে বাহ্যিক শক্তি মুসলমানদের সংখ্যা অস্ত্র শস্ত্র এগুলি কাফেরদের তুলনায় অনেক কি ছিল কম ছিল একদিকে দেখা যায় যে তিন হাজার আরেকদিকে দেখা যায় এক লাখ একদিকে দেখা যায় তিরিশ হাজার আরেকদিকে দেখা যায় দুই লাখ একদিকে দেখা যায় তিরিশ হাজার আরেকদিকে দেখা যায় দশ লাখ একদিকে দেখা যায় বিশ হাজার আরেকদিকে দেখা যায় কি এক লক্ষ বিশ হাজার এই পর্যায়ে ছিল যুদ্ধগুলো ইসলামের ইতিহাসের যুদ্ধগুলো এই ধরনের বিশাল ব্যবধানের সাথে ছিল এই জন্য অস্ত্রে সশ্রে টেকনোলজিতে বা উপকরণ এই জন্য আল্লাহ বিআই দি কুম হাটটা ব্যবহার করবেন কার তোমার তুমি যেমন আছো তেমনটাই তুমি যদি প্রসারিত করো এর মাধ্যমে আজাবটাকে দিয়ে দিবেন আল্লাহ যুদ্ধ করবে তুমি আজাব দিবেন কে আল্লাহ সুতরাং তোমার কি নাই তোমার হাতে আল্লাহ রব্বুল আলমিন কাফেররা সম্মান পেতে পারে না বিদ্রোহীরা মর্যাদা পেতে পারে না এরা কর্তৃত্ব পেতে পারে না এরা যদি কি করে পৃথিবীর মেয়েদের কি অবস্থায় থাকতে হবে অবস্থায় থাকবে যুদ্ধের মাধ্যমে তো লাঞ্ছিত হবেই এরপর যদি তারা যুদ্ধ না করে জিজিয়া দেয় সেই ক্ষেত্রে তারা লাঞ্চিত হয়ে জিজিয়া না দে যতক্ষণ পর্যন্ত লাঞ্ছিত হয়ে জিজিয়া না দে লাঞ্চিত হয়ে জিজিয়া দিতে রাজি হলে তখন তাদের সাথে যুদ্ধ কি হতে পারে বন্ধ হতে পারে তাদের উপর তোমাদের কে সাহায্য করবেন আল্লা রবুল আলমিন যদি সাহায্য করে তাহলে দুনিয়ার আর কেউ সাহায্য না করলে সমস্যা আছে সমস্যা নেই অনেক সময় বাহ্যিক ভাবে দেখা যায় যে মুসলমানদের বাহ্যিক কি হয় এটা আল্লাহ রব্বুল আলমিন দারুল আসবাব উপকরণের সাথে সম্পৃক্ত করেছেন এখন যথেষ্ট পরিমাণ উপকরণ যদি না থাকে তাহলে সেই ফলটা কি হয় না এখন যত মুসলমান আছে কাফেররা যদি মুসলমানদের কোন এলাকার মধ্যে আক্রমণ করে দেয় তাহলে সে আক্রমণ প্রতিহত করাই রাস পুরা পৃথিবীর সব মুসলমানের ফরজ না যতক্ষণ পর্যন্ত আক্রমণটা প্রতিহত না হবে ততক্ষণ পর্যন্ত এই আক্রমণ প্রতিহতের জন্য এটা সব মুসলমানের উপর কি খরচ এমন পৃথিবীতে যদি দেড়শো কোটি মুসলমান থেকে থাকে তাহলে দেড়শো কোটি মুসলমানের উপর দেড়শো কোটি মুসলমানের মধ্যে মাত্র দেড় হাজার মুসলমান এই ফরজাদার জন্য কিছু তাহলে দেড়শো কোটির বার দেড় হাজারে বহন করতে পারবো বুঝেছি এই জন্য সম্মিলিত অপরাধের ব্যাপক অপরাধের প্রতিবিধান একজনের তোবা দ্বারা কি হয় না একজন। সংশোধনের দ্বারা হয় না অপরাধ হইল কি সম্মিলিত আর তবু হইল কি ব্যক্তিগত তাহলে এটার কি হবে না ব্যক্তিগতভাবে সে বেঁচে যাবে আখেরাতে কিন্তু দুনিয়ার মধ্যে এটার কি হবে না মানে ফল দেখা দেবে না এক হাদিসের মধ্যে আসছে পরিষ্কার মাহদিয়া আলহ ইসলামের যখন আবির্ভাব হবে তখন আরবের এক জালেম শাসক মাহদিয়া আলহ ইসলামের বিরুদ্ধে সে সৈন্য বাহিনী পাঠাবে যখন মক্কা এবং মদিনার মাঝামাঝি জায়গায় ওই সেনাবাহিনী কি করবে পৌঁছবে তো জমিনের মধ্যে তারা কি হয়ে যাবে ধসে যাবে জমিন তাদেরকে গ্রাস করে এই যে গ্রাস হয়ে যাবে যে কারণ সে আল্লাহ তাল্লার প্রিয় বন্দা মহাদিয়াল ইসলামের বিরুদ্ধে যুদ্ধের জন্য কি হয়েছিল রওনা হয়েছিল এই সেনাবাহিনী তখন আয়সা রাজি আল্লাহ তালানি জিজ্ঞেস করেছিলেন যে সেনাবাহিনীর মধ্যে তো এমন লোকও থাকতে পারে যারা এই মহাদিয়াল ইসলামের বিরুদ্ধে যুদ্ধে যায় যায়নি অন্য কারণে কাফেলার সাথে কি হয়েছে তারা সংযুক্ত হয়ে গেছে অথবা তাদেরকে জোর করে কি করা হয়েছে নেওয়া হয়েছে কি বলেছেন যে দুনিয়ার বাহ্যিক শাস্তির মধ্যে সবাই পড়ে যাবে হাসনের মাঠে উঠবে আলানি ইয়াতিহীন কি অনুযায়ী নিয়ত অনুযায়ী দুনিয়ার শাস্তি থেকে কি করবে না বাঁচবে না এই মনে রাখবেন যে অল্প মানুষ যদি এই ফরজ আদায়ের জন্য দাঁড়ায় তাহলে তারা নিজেরা ব্যক্তিগত ভাবে দায়িত্ব মুক্ত হবে এবং আল্লাহর কাছে বড় মর্যাদা পাবে সেটা আখে রাখতে বিজয়টা আসবে আসার জন্য আল্লাহ আসবাব হওয়া আল্লাহ পাক কি নিয়ম রেখে দিয়েছেন সেই পরিমাণ আসবাব কি করতে হবে হতে হবে সেই পরিমাণ চেষ্টা হতে হবে কিন্তু এখন অন্যরা যায় না কারণে যারা যেতে ইচ্ছুক তারাও পিছায় থাকবে না তাদের জন্য ফরজ কি করা আমার যদি সাধ্য আমি কি করে দাও খরচ করে দাও এরপরে জয় পরা যায় আল্লাহ রাস্তায় বের হয় এরপরে যদি তোমরা যদি আল্লাহ রাস্তায় নিহত হয়ে যাও অথবা কি করো মৃত্যু করান করো এখানে কি বলছে আমি মহা পুরস্কার দিব অর্থাৎ মৃত্যু যদি হয়ে যায় জয় যদি হয় অথবা যদি নিহত হয়ে যায় বুঝাছে তাহলে আল্লাহর কাছে বড় পুরস্কার সে কি করবে পাবে কারণ সে আল্লাহর রাস্তায় কি করেছে উঠে এসেছে যেটা ফরজ ছিল সে ফরজ কাজের মধ্যে নিয়োজিত সংযুক্ত করে দিতে হবে সুর কুমাল নুসরত এটা হয়তো আল্লাহ রহমান দুনিয়ার মধ্যে জাহির বিজয় দিয়ে দিয়ে দিবেন অথবা কি করবেন আল্লাহ তাহারা ব্যক্তিগত ভাবে তাকে অবশ্যই আখারাতে বর মর্যাদাশীল করবেন এটাও কি নুসরত বাইরে না আল্লাহ রবিনের প্রকাশ পেতে পারে কারণ কাফের আল্লাহর শত্রু আর মুমেনের আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু এখন তার কাছে আল্লাহর শত্রু কি ঘৃণার পাত্র না মোহব্বতের পাত্র এখন শত্রু যদি কি পায় আল্লাহ শত্রু কি তার জন্য শত্রু না বন্ধু শত্রু ত্রু যদি বিপদে পড়ে বিপদ্যস্ত অবস্থায় পরে খারাপ লাগে না ভালো লাগে আর কি লাগে কাফেরদের এই দুরবস্থা কাফেরদের পরাজয় কাফেরদের অরাজকতা কাফেরদের অশান্তি কাফেরদের বিশৃঙ্খলা কাফেরদের অশান্তি দেখা কারো মনের যদি প্রশান্তি আসে তাহলে বোঝা গেল সে কি মুমেন্ট আর কাফেরদের ভালাই মানে কাফেরদের এই দুরবস্থা দেখা তার কি লাগে কষ্ট লাগে মুসলমানদের হাতে কাফের মেরে খাইতেছে কাফের পরাজিত হইতেছে এই জিনিসটা তার কাছে কি লাগে খারাপ লাগে সে কিনা মুমেন্ট না মুমেন্ট কাফের যুদ্ধ হইতেছে তার মনের টান হইলো কাফেরা জয়ী হোক এই লোক নিশ্চিত না কারণ আল্লাহ বলেছেন যে কাফের লাঞ্চনা দেখে মোমেনের মনের মধ্যে কি আসবে মুমেনের দিল কি হবে প্রশান্ত হবে এখন যদি প্রশান্ত না হয় তাহলে বোঝা গেলো সে কিনা মুমেন না তাদের অন্তরের খুব দুর করবেন তাহলে বোঝা গেল মুমেন যারা তাদের অন্তরের মধ্যে কাফের ব্যাপারে কি থাকবে খুব এবং গুসা এটা কি থাকবে थे से क्या मुमिन नाम काफेनाफेस्थता मुमेर मन क्षोभा तार अवस्थार प्रति की दृष्टि दें तारोबा कि करें कबुल करें युद्ध जरा युद्ध जाबुल अथवा युद्ध माध्यम काफे पराजित हो तक बाकी काफे बुदोदय তাদের চেতনা ফিরে আসবে তারা ইসলামকে বোঝার কি করবে চেষ্টা করবে ইসলামের সত্যতার দিকে নজর উঠা কি করবে তারা দেখবে ইসলাম গ্রহণ করতে পারবে আর বাস্তবে এটাই ঘটেছে যে অঞ্চলে মুসলমানরা যুদ্ধ করে জয় লাভ করেছে সেই অঞ্চলের সাধারণ জনগণ ইসলামের দিকে দৃষ্টি দিয়েছে আর দলে দলে কি হয়ে গেছে মুসলমান হয়ে গেছে ওয়াল যখন আল্লাহর সাহায্য আসবে বিজয় হবে তো এবং তুমি লোকদেরকে দেখবে দলে দলে আল্লাহর দিনের ভিতরে প্রবেশ বিজয় এসে গেলে দলে দলে মানুষ ইসলামের ভিতরে কি করে যায় প্রবেশ করে যায় কারণ স্বাভাবিকভাবে মানুষ জন্মগতভাবে ভাবে যে ধর্মের উপর জন্ম গ্রহণ করে এর পক্ষেই তারা থেকে যেতে চায় এটার পক্ষে খুঁজতে চায় এটার থেকে কি না সরতে চায় না করতে স্বত এখন যদি তাকে জোর করে এই অবস্থাটা থেকে সরানো হয় তাহলে এটা নিয়ে এসে মরে আর জোর করে যদি তার এই অবস্থা থেকে কি করে দেওয়া হয় সরায় দেওয়া হয় ইসলামের সত্যটা সামনে প্রকাশ পাওয়া যায় ইসলামের গৌরবটা ইসলামের বিজয়টা এটাই তার সামনে ফুইট তখন সে কি করে এটা নিয়ে ভাবা শুরু করে দেয় এই ধর্মের দিকে দাবিতে হয়ে যায় এই ধর্ম গ্রহণ করে নেই পরে এর পক্ষের যুক্তি এর পক্ষে তার ভালো লাগা এর পক্ষের পক্ষপাতিত তার ভিতরে স্বাভাবিকভাবে কি করে চলে আসে ইসলামের জন্য কি হয়ে যায় খাটি হয়েছে গতানুগতিক অবস্থার মধ্যে বাকি ঠিকা যাওয়ার যে একটা প্রবণতা ছিল এটাতে কি করে দেওয়া হয় দূর করে দেওয়া হয় প্রত্যেকেই চাই যে গতানুগতিক অবস্থায় আমি যে অবস্থায় জন্মগ্রহণ করছি যে পরিবেশে জন্মগ্রহণ করেছি যাদের মধ্যে আমি জন্মগ্রহণ করছি এদের আদর্শ সভ্যতা কৃষ্টি কালচার এগুলি নিয়ে আর এটার পক্ষপাতিতা করতে শুধু বুঝাইয়া এটা নবীরা ইসলাম সাড়ে নয় সরাইছেন মাত্র আশি পঁচাশি জন হয়েছে নবীর বুঝানোর পরেও মাত্র কয়েকজন আশি পঁচাশি জন এরপরে বিভিন্ন আলিমসালামের সময় যাদের উপর কি ছিল না হুকু ছিল না দেখা গেছে আজীবন তারা বুঝাইছেন বুঝেই গেছেন কিন্তু আল্লাহ প্রতিষ্ঠিত হয় রসদ সাল্লাই আল্লাহ ইসলামটা বিজয়ী হবে তো দূরের কথা মকা জমিনের মধ্যে কেউ নেই হয়নি পরবর্তীতে যখন রসদ সাল্লাহ ইসলাম যুদ্ধের পথ কি করেছেন গ্রহণ করেছেন যেটা চিরন্তন পথ এবং চূড়ান্ত পথ কিয়ামত পর্যন্ত জন্য কি যেই পথ তখন কি হয়ে গেছে ঠিকই দলে দলে মানুষ ইসলামের দিকে কি করা শুরু করেছে আসা শুরু করে এটা মানুষের প্রতি এটাকে শক্তির মাধ্যমে কি করে দেওয়া তার এই মাটি আক্রয়া থাকার প্রবণতা শক্তির মাধ্যমে কি করে দেওয়া দূর করে দেওয়া এখনই দূর করে দেওয়া হলে আল্লাহ তালা যার প্রতি ইচ্ছা তার অবস্থার দিকে দৃষ্টি দেন সে ইসলামের দিকে কি করে ফিরে আসে তোবা করে মুসলমান হয়ে যায় বল্লা হাকিম আল্লাহ পাক সর্বজ্ঞ সবকিছু জানেন কে আল্লাহ এই ব্যবস্থাটা যে উপযোগী এই ব্যবস্থায় যে কি হবে এই ফলগুলো হবে এটা জানেন হাকিম সুবিজ্ঞ প্রজ্ঞাময় আল্লাহ রব্বুল্লাহ আলমিন জানেন এবং এই তার জানার বাস্তবায়ন বা তিনি প্রজ্ঞার সাথেই কি করেন এই কিতালতা এটা আল্লাহ পাকের জ্ঞান অনুযায়ী উপকারী একটা বস্তু এবং এটা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের প্রজ্ঞার প্রকাশ এটাই হাকমত কিতাল আল্লা রবুল আলমিনের সিফাতি নাম হাকিম হাকিম উল্লেখ করেছেন এর অর্থ হইল যে কিতালটা এটা কি আইনে হেকমত এখন এক ধরনের কি বিভ্রান্ত বের হয়েছে তারা কিতাল পরিহার করা কি বলে কি বলে হেকমত বলে আইনে হেকমত হেকমত শব্দের অর্থ কি হেকমত শব্দের অর্থ হইল আল্লাহ করছে জিলসাতুন মাজদার দিয়া বসার কি বয়ান করছে ঢং করছে হেকমাতুন জিল সাথুনের মতো অর্থাৎ হুকুম পালন করার ঢং আল্লাহর হুকুমটা উন্নত পালন করবে যেভাবে সেভাবে । <University> ভাবটার সেই অবস্থাটা নাম হলো কি হেকমত এই জন্য রসদস্ল্লা পুরা সুনত কে কি বলা হয় হেকমত বলা হয় কারণ দেখানো পদ্ধতিটা এটা আল্লাহ রবুল্লা আলমিন হুকুম পালন করে একমাত্র এটা উন্নত ব্যবস্থা না এটা উন্নত ব্যবস্থা যথাযথ ব্যবস্থা এই জন্য আল্লাহ পালন করার পদ্ধতির নাম আর এখন সমস্ত বিকৃত হুকুমটাকে ছেড়ে দেয় আর বলে আমরা হেকমতের জন্য ছেড়ে দিয়েছি হুকুম ছেড়ে দেওয়ার নাম হেকমত না হুকুমকে সুন্দরভাবে আদায় করার নাম হেকমত উন্নত কৌশলে আদায় করার নাম হলো হেকমত কিন্তু এইভাবে দার্জালি শুরু করে দেওয়া হয়েছে হুকুম ছেড়ে দিয়ে দিয়ে বলছে আমরা হেকমতের কারণে ছেড়ে দিয়েছি কারণে কি হয় না ছেড়ে দেওয়া হয় না ছেড়ে দেওয়ার অবকাশ সৃষ্টি হয় না দেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন তার হাকিম গুণ উল্লেখ করেছেন প্রকাশ আল্লাহ রব্বুল আলমের প্রকাশ হেকমতের প্রকাশ কেতাল তার আলিম গুণের প্রকাশ করেছেন তাহলে বোঝা গেল যে যারা গমন করবে তারা আল্লাহ আল্লাহ রবুল আলমিনের আলেমের সাথে তাদের আলেম কি হয়েছে মিলেছে কি হয়েছে মিলেছে তারা আল্লাহ পাকের এলেমের প্রকাশ তাদের মধ্যে কি হবে তারাই সতিকার আলমওয়ালা হবে বুঝাচ্ছে আর যারা কিতালের বিরোধিতা করবে ওরা কি হবে না এলিম হবে না এটা শুধু এখানেই না বিভিন্ন আয়তে আল্লাহ না জানা এটা আল্লাহ রবীন্দ্র সেখানে আল্লাহ রব আলমিন বলেছেন আল্লাহ পাক জানেন তোমরা জানো না অর্থাৎ কিতালকে মন্দ জানা এটা হচ্ছে জাহালত আর কেতালকে কল্যাণ করা আলম এটা আল্লাহ জানা আল্লাহ জানেন না দেখা কেতালকে মন্দ জানো তাহলে যে যেই পরিমান ভালো আলেম হবে সে সেই পরিমাণ কেতাল কি জানবে ভালো জানবে আর যে যে পরিমাণ মন্দ আলেম হবে সে সেই পরিমাণ কেতালকে কি জানবে মন্দ জানবে কি জানবে মন্দ জানবে এই দেখেন রিজবানি আলহিম আজনের মধ্যে ছিলেন না কিতাল ছাড়া ছিলেন না কিন্তু ছিলেন এলিমের খাজানা ভান্ডার ছিলেন কোন অর্থে এলিমের আসলে বাস্তবর্থ কি এলিমের বাস্তব অর্থ হইল আল্লাহ রবুল আলমিনের তাকা বর্তমানে আল্লাহ রব্বুল আলমিনের কি তাকাজা আমার প্রতি আমাদের প্রতি এই বিষয়টার প্রতি কি হওয়া উপলব্ধি হওয়া এই জিনিসটা জানা এইটা যেতে পারে আহবাহ রুহবান বলা যেতে পারে কিন্তু আসলে সে প্রকৃত কিনা আলিম না প্রকৃত আলিম হইতে হলে কিতাবকে কিতালকে কি জানতে হবে ভালো জানতে হবে সৈয়দ কুতুব সহ রহিমা এক কথা এক জায়গায় লিখেছেন যে এলিমের জন্য একটা কি প্রয়োজন পরিবে। প্রয়োজন প্রত্যেকটা জিনিস তার পরিবেশে যেভাবে এটা কি হয় পরিচর্যা হয় পরিবেশের মধ্যে এটা যেভাবে উন্নতি লাভ করে অন্য কোথাও সেইভাবে এটা কি কি করা যাবে না পাওয়া যাবে না এর মৌসুমের মধ্যে ফসল ভালো হয় আর আনন্স ফসল কে হয় না ভালো হয় না ঠিক এলেমের জন্য একটা পরিবেশ প্রয়োজন কি পরিবেশ এলেম এর মূল উৎসম কোরআনে কারিম হয়েছে মোদিনাই মোদিনের জীবনটা রস উসামের সাহাবাইমের কি অবস্থায় কেটেছে তিনি বলেছেন যে সাহাবাহিকাম এর উপর কোরআন পাঠ হচ্ছে যখন তারা যুদ্ধের মাঠে যখন কিসের মাঠে অথবা যুদ্ধের দিকে তারা গমন করতেছেন অথবা যুদ্ধ থেকে কি ফিরে আসতেছেন অথবা যুদ্ধের কি নিতেছেন প্রস্তুতি নিতেছেন এই অবস্থাগুলোর মধ্যে তাদের উপর কোরআন নাজল হচ্ছে নাজল হতেছিল আর কোরআন পড়া হচ্ছিল আর তারা কোরআন বুঝতেছিলেন আর এর উপর কি করতেছিলেন কমল করতেছিলেন এইটা হলের ক্ষেত্রে আল্লাহ আলমিনে এই ক্ষেত্রগুলির মধ্যে কোরআন দিয়েছেন তাদেরকে এলএম চর্চার মাদ্রাসা বানাইছেন এলএম চর্চার জায়গা বানাইছেন এলএম চর্চার ক্ষেত্র বানাইছেন এই অবস্থাগুলি হয়তো যুদ্ধের প্রস্তুতিতে থাকবে নতুবা যুদ্ধে চাইতে থাকবে অথবা যুদ্ধ থেকে ফিরতে থাকবে অথবা যুদ্ধরত থাকবে এই অবস্থায় আল্লাব কোরআন নাজল করতে তাহলে বোঝা গেল এগুলি কি ক্ষেত্র এখন যদি এই অবস্থায় বিপরীত ক্ষেত্রে আল্লাহ এখানে কোন জিনিসকে উপযুক্ত স্থানে স্থাপন করা এটা কি এটা আদল আল্লাহ রব আলমিন এটাই কি করেন কোরআন যখন আল্লাহ রব্বুল আলম এই অবস্থায় নাজল তাহলে এই অবস্থাটা এলেমের কি উপযোগী অবস্থা আমার এই চায়ের অবস্থা আর কি অবস্থা অন্য কোন অবস্থা কি ছিল না সেই পরিমাণ থেকে সে পিছনে ফিরে রইল রা কুন তারা পিছনে থেকে যাওয়া লোকদের সাথে থেকে যেতে কি সন্তুষ্ট হয়েছে তাদের দিলের মধ্যে মেরে দেওয়া হয়েছে উপযোগিতা এই জিনিসগুলি তাদেরকে আসবে না বুঝে আসবে না আল্লাহ রব্বামী দিলের মধ্যে কি মেরে দেন সিল মেরে দেন যুদ্ধ থেকে কি থাকলে বিরত রেইয়া কোনো মাল খাওয়াল পিছনে থেকে যেতে তারা রাজি হয়েছে আল্লাহ তালা তাদের দিলের মধ্যে কি মেরে দিয়েছেন তারা জানবেনা জানে না জানবেনা বাস্তবতা তারা চেষ্টাও করে না যারা যাদেরকে বড় বড় আলেম পন্ডিত দেশের একে শীর্ষস্থানীয় আলেম মনে করা হয় বিষয় নিয়ে দেখা যায় যে অনেক দৌড়ঝাঁপ অনেক ব্যস্ততা অনেক তার চেষ্টা তদ্বির কিন্তু কেতালের ব্যাপারে ন্যূনতম জ্ঞান তার কি নাই ছোট ছোট মাসালাও তার জানা নাই মোটা মোটা মশলাগুলিও তার কি নাই জানা নাই বড় বড় হলতির মধ্যে সে পরে আছে ইমাম লাগবে না লাগবে না এর জন্য শর্ত কি কি না উদ্ভত উদ্ভ বিভিন্ন জিনিসের পিছনে সে পরে রয়েছে এটার ব্যাপারে পরিষ্কার ঐক্যবদ্ধ ভাবে যে কথাগুলি বলে গেছেন সেই জিনিসগুলিও তার জানা নাই পুরানো পরিষ্কার যে কথাটা বলে দেওয়া আছে সেটাও তার জানা নাই এর বিরুদ্ধে কথা বলতেছে এটা হলো আল্লাহ রবিনের সিল মেরা দেওয়ার কি প্রভাব একাদিসের মধ্যে পরিষ্কার কি বলেছেন রসুল সাল্লিশ বলেছেন আল্লাহ তালা যার কল্লান চান তারে কি দেন তারা দিনের সহিহাতন করতে চান যাদের প্রতি তাদেরকে আল্লাহ দিনের সহিপরের অংশই রস বলতেছেন যে উম্মতের মধ্যে একটা দল কিয়ামত পর্যন্ত হকের জন্য যুদ্ধ করতে থাকবে একই হাদিস মুসলিম শরীফের মধ্যে এই হাদিস এসেছে মহাবিয়ার জন থেকে বর্ণিত যে যার কল্যাণ চান তাকে দিনের আর উন্মতের মধ্যে একটা দল কেমত পর্যন্ত হকের জন্য থাকবে যুদ্ধ করতে থাকবে তাহলে এই দলটা উন্মতের এই দলটা এরা কি আল্লাহ রবীন্দিনের কল্যাণ যাদের ব্যাপারে চান এর বাইরে দিনের সহিবু সম্পন্ন না এই যে দিনের সহিবু সম্পন্ন ইশারা এই হাদিসের মধ্যে এখানে পাওয়া যায় যে কিতালের দলটা দিনের কি বু সম্পন্ন সহিব সম্পন্ন আর এর বিপরীতে এর বিপরীতে যাদের মধ্যে বর্তমানে কিতাল নাই কিতালের প্রেরণাও স্পষ্ট সে মানলামের শাখার উপর কি করবে মৃত্যুবরণ করবে নিফাকের শাখার উপর না আর নিফাক যার ভিতরে থাকবে সে দিনের সহি আলীম কি করবে না পাবে না করোনা দিশে মাহ্যিক আমল করতে পারে দিনের সোহিবুজ কি করবে না পাবে না নিফাকের মরজ এমন মরজ যেই মরজ দিল্লির মধ্যে থাকলে কি বলা হয়েছে কোরআন কারিমের মধ্যে যাদের দিলের মধ্যে আছে এবং শখ আছে এই লোকগুলির ইমান বৃদ্ধি পায় না বরং অপবিত্রতা কি পায় বৃদ্ধি পায় কোরআনের দ্বারা উপকৃত হইতে পারে না যে লোকগুলির ভিতরে কি আছে নিফাক আছে জেহাদ বিরোধিতা আছে কারণ কোরআনের একটা গুণ হলো ইবিল্লু আল্লা তালা এই কোরআনের দ্বারা অনেকে করেন আর অনেকে কি করেন গুমরাহ করেন কিন্তু আলেম সে সাইফুল আদিপ সে মুফতি সে পীর সে বুজুর্গ কিন্তু কিতালের কি বিরোধী তাহলে বুঝতে হবে এই লোক কোরআনের দ্বারা গুমরাহির পথ গ্রহণ করিয়া কোরআনের মতো নিয়মের দ্বারা সে গুমরাহির পথ গ্রহণ এটাকে গুমরাহির কাজে সে ব্যবহার করেছে এরই হলো এই দুনিয়া দিন রেচা খাওয়াই লোকগুলি এরা হইলো দিন বিক্রি লোকগুলি কারণ দিন বিক্রি করতে হইলে নিজের কাছে খাইতে ইনাস যাদেরকে কিতাব দেওয়া হয়েছে যারা আলেম এদের সাথে আমি প্রতিজ্ঞা নিয়েছি যে মানুষের সামনে পরিষ্কার বর্ণনা করব এটাকে নিজেদের পিঠের পিছনে ফেলে দিয়েছে আর এর দ্বারা অল্প মূল্য তারা কি করেছে গ্রহণ করেছে কিনেছে পুরো দুনিয়াও যদি কিনে সে যদি একেবারে আমেরিকাও সফর করতে পারে সে যদি রাশিয়াও তারে দাওয়াত দিয়া নিয়ে কি করে সম্মেলন করে ফ্রান্স যদি তারা কি দেয় জায়গা দেয় তারপরেও সে কি গ্রহণ করলো অল্প মূল্য গ্রহণ করলো যদি শান্তিতে নোবেল পুরস্কার কি করে পায় সে পুরস্কার পায় তারপরে কি মূল্য পাইল অল্প মূল্য এটা এলম এবং হেকমত যে কি না পরিপন্থী না কিছু বিকৃত মস্তিষ্ক মানুষ কথা বলে যে ইলিমের জন্য কিতালের পরিবেশ উপযোগী পরিবেশ না আর কিতাল এটা হেকমত এর সাথে হেকমতের কাজ না এটা কাজ এলো কি অস্ত্র ব্যবহার না করা একটা বিশাল গোষ্ঠীর চিন্তা চেতনা চিন্তা দর্শন এমন হয়ে গেছে যে কিতালটা হলো হেকমত পরিপন্থী জিনিস আর কিতাল ছাড়া অন্য কাজগুলি কাজ গুলি আল্লাহ দিচ্ছেন আর বলতেছেন আমি হাকিম আর হ্যাঁ বলতেছে কিতালের হুকুম এটা হেকমত শূন্য চিন্তা করে দেখেন এদের মস্তিষ্ক কি পরিমাণ বিকৃত হয়েছে আপনি যেখানে কিতাল রচনা করবেন যে এরা নসিহত করবে যে হেকমতের সাথে মানুষদেরকে দিনের দিকে আহ্বান করা অর্থ বুঝাইতে চায় যে কিতাল হেকমতের পরিপন্থী একটা কি কাজ যদি কেউ ভাস্তবে এটা মনে করে তার ইমান কোথায় রয়ে গেল তাহলে হেকমত পরিপন্থী কাজ হয়েছে যেটা যে কাজটা যেভাবে সুন্দর সম্পন্ন হবে সেই কাজটা সেইভাবে করা কি ছিল হেকমত ছিল অন্য কোনো ভাবে এই ফলটা কি করবে না হবে না এটা দেখাই দিচ্ছে তোদের তোরা যেটা হেকমত তেরো বছর ওইভাবে কাজ করেছেন আল্লাহ দেখা দিয়েছেন সে সময় কোরআনের এই হ্যাকমত পর্যন্ত দলে মানুষ মুসলমান হওয়ার যে ওই কাজগুলি করেছেন কিন্তু মক্কা শহরের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে হয়নি বরং মুসলমানরা মক্কা থাকতে পারেনি পরে ইসলাম প্রতিষ্ঠা হওয়ানের জন্য যে হ্যাকমত সেই হ্যাকমত যখন গ্রহণ করা হয়েছে দলের দলের মানুষ মুসলমান হয়েছে না হয় নাই পৃথিবীতে মুসলমান কি দিন প্রতিষ্ঠা হওয়ার ফিটনা নির্মূল হওয়ার জন্য এবং দিন পরিপূর্ণ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রব্বুল আলমীর সরাসরি পরিষ্কার শব্দ বলে দিয়েছেন যে কিলো কিতাল করো তাহলে কিতালটা হলো ফিটনা নির্মূলের এবং দিন প্রতিষ্ঠার কি হেকমত বুঝাচ্ছে অন্য যদি হেকমত বলে সে আল্লাহর হেকমত সাইয়া দিয়া শৈতানের হেকমত দোষ তার অবশ্যই তারা যে শয়তানে এহি প্রেরণ করে ওহি করে তার বন্ধুদের কাছে তো শৈতানি হেকমতওয়ালারা এই শয়তানের থেকে হেকমত পায়া পায়া কি করতেছে ওই হেকমত চর্চা করতে কিন্তু কি আছে ওহি আছে ওহি আছে শৈতান শৈতানি প্ররোচনা মানুষের দিলের ভিত্তি কি করে দেয় দেয় এই আল্লাহর বিধানের বিরুদ্ধে ওই হেকমত গুলির সামনে তিল্লা কত মধ্যে যুক্তি আছে না তার শরীরে ফাইখানা খাইয়া দিস তার শরীর কি করে গুদগুদ করে তার মধ্যে ভিটামিন না থাকলে হ্যাঁ কিন্তু সেই ভিটামিন কি মানুষের জন্য সব শৈতানি হেকমতের মধ্যে এক ধরনের যুক্তি আসলে সেই যুক্তি মানুষের জন্য না সেই যুক্তি মুসলমানের জন্য মুসলমান তো আল্লাহর হেকমত হলো